উপলক্ষে উইন্ডস এর বিশেষ লেকচার বাদ। গত পর্বে আমরা ইসলামের এক গৌরবময় অধ্যায় আইন জালুতের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম ইংরেজিতে একে বলা হয় আজকের আলোচনায় আইনজালতের ঘটনাকে টেনে আনার মূল কারণ এটা সংঘটিত হয়েছিল রমাদান রমাদান মাসে আর চারিদিকের অন্ধকারে খেয়া সে সময়ের মুসলিমদের জন্য এটা ছিল অনেক বড় একটা বিজয় মুসলিম হিসেবে ইতিহাসের অতি প্রয়োজনীয় এই অধ্যায় সম্পর্কে অবশ্যই আমাদের জানা দরকার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 ঐক্যবদ্ধ করতে প্রতিবেশী নেতা আমির এবং সালাহিনের ছেলে কাছে গিয়েছিলেন কিন্তু দামাসকাসের আমির ওনাকে সাহায্য তো করলই না বরং ক্ষমতার লোভে সাথে একত্রিত হয়ে আপন মুসলিম ভাইয়ের বিরুদ্ধেই লেগে গেল এইভাবে দিন চলতে থাকল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 এই শাসকদের কলঙ্কজনক ইতিহাস পড়লে আপনারা দেখবেন শত্রুদের কাছে বর্ষতা শিকার আর মুসলিমদের বিরুদ্ধে শত্রুদের সহায়তা যারা তা করেছে তা আজকের দিনের গদ্দাফি হোসলি মোবারকের তুলনায় কিছুই নয় আর দেখুন আজকে তাদের কি অবস্থা আল্লাহ কুতুসের প্রতি সহায় হলেন সালাহ দিনের ছেলে নাসির ইউসুফ তাতারিদের হাতে দামাস কাছ থেকে ফিলিস্তিনে বিতাড়িত হল সেই একই শত্রু যাকে তারা কুতুসের বিরুদ্ধে ব্যবহার করেছিল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 এই কাজ সমাধার জন্য কুতুস বেছে নিলেন একজন নেককার আলেম এবং আব্দুস আব্দুস সালামকে সালাম আব্দুলকে প্রয়োজনীয় ফতোয়া আর উপদেশ দিয়ে সাহায্য করছিলেন প্রয়োজনের সময় এই গুরুত্বপূর্ণ ফতোয়া উম্মাহকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল প্রশ্ন আসতে পারে লোকজন কেন আল আলিজ আব্দুস সালামের কথা মেনে নিয়েছিল এর কারণ হল উনার ছিল ক্রুষেদারদের সাথে আতাত করা মুনাফিক মুসলিম শাসকদের মুনাফিকদের মর্জিয়ারা যারা শাসকদের পূজা এবং দাসত্ব করে বেড়ায় তারা তাকে খারেজি তাকফেরি এবং উগ্রপন্থী বলে ট্যাগ দিত সে সময় সকল উলামাদের মধ্যে কুতুসুদু আল এহিজ ইবিন সালামের কাছেই গেলেন কারণ হক পন্থী আমির ঠিকই হক পন্থী আলেমদের চিনতে পারেন কুতুস গেলেন আব্দুস সালামের কাছে এবং জিজ্ঞাসা করলেন আমাদের কি করা উচিত আমাদেরকে নিজেদের রক্ষা করার জন্য তাঁতারদের উপর ঝাঁপিয়ে পড়ব নাকি আরও অপেক্ষা করব প্রায় অর্ধশত বছর ধরে কেউ তাঁতারদের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পায়নি কুতুজের প্রশ্নের জবাবে দৃঢ় ও সংকল্পবদ্ধ হৃদয় নিয়ে আল এইস ইবেন সালাম বলেছিলেন যুদ্ধ করো আমি তোমাদের বিজয় নিশ্চয়তা দিচ্ছি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 এই কথা শুনে বলেন যখন শত্রুরা মুসলিমদের জায়গা দখল করতে চেষ্টা করবে তখন মুসলিমদের জন্য বাইতুল মালের সকল সম্পদ ব্যবহার করা জায়েজ এরপর সকল সম্পদ সৈন্যদল গঠন করতে ব্যয় করা হল বলা চলে সব কিছু শূন্য থেকে শুরু করা হল বাইতুল মাল অর্থাৎ মুসলিমদের রাষ্ট্রীয় কোষাগারের অর্থ ফুরিয়ে গেলে মুসলিম শাসক চাইলে সচ্ছল জনগণের উপর প্রয়োজন মাফিক কিছুটা কর আরোপ করতে পারেন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 নিজেদের নেতাকে হেলমেটবিহীন অবস্থায় শত্রু সেনাদের ভেতরে প্রবেশ করতে দেখে মুসলিম নিহত হল শত্রুপক্ষের সমগ্র বাহিনী তছ নছ হয়ে গেল এবং মুসলিমরা তাদের পিছু ধাওয়া করলো কেউ কেউ মারা পড়লো আর অনেককেই গ্রেফতার করা হল মুসলিমদের এই অত্যাশ্চর্যজনক বিজয়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 আর মিশরই ছিল সে সময়ের ইসলামের শেষ দুর্গ আফগানিস্তান ইরাক শাম সবই মুসলিমরা হারিয়েছে কুতুস যদি সেই সময়ে আইনজালুতে তার সাহস আর পরাক্রম নিয়ে তাদের গতিরোধ না করতেন তা গণহত্যা চালাত তারপর তারা আফ্রিকার এবং ইউরোপের অন্যান্য অংশে অগ্রসর হতো এটাই ছিল ওদের পরিকল্পনা প্রায় অর্ধশত বছর পর্যন্ত মুসলিমরা তাদের সাথে কোনো একটা যুদ্ধেও জয়ী হতে পারেনি বরং বলতে গেলে তেমন কেউই তাদের সামনে মাথা তুলে দাঁড়ায়নি প্রশ্ন হচ্ছে তাহলে মুসলিমরা কিভাবে জয় লাভ করল আমরা অনেক ফুল ফুলঝুরে ফোটাতে পারি কিন্তু এই বিজয়ের পেছনের গোপন রহস্য হল সেটাই যা বহু বছর আগে সঈদিনা উমার রাজি আল্লাহ আনহু তার জেনারেল সিন আবি ওয়াকাস রাহু আনহুকে লিখে জানিয়েছিলেন সেটাই প্রকৃত এবং একমাত্র কারণ আর কোন কারণ নেই যে কোন দৃষ্টিকোণ এবং বিচার থেকে মুসলিমদেরই পরাজিত হবার কথা তাদের সৈন্যবাহিনী প্রশিক্ষিত ছিল না সংখ্যায় ছিল শক্তিশালী শত্রু সৈন্যের তুলনায় নিতান্তই নগণ্য শত্রুদের কেবল সংখ্যাধিক ছিল না বরং তারা ছিল এমন এক অভিজ্ঞ বাহিনী যারা অর্ধশতাব্দী ধরে গণহত্যা আর যুদ্ধ বিগ্রহে ছিল সিদ্ধ হস্ত অনেক জাতিকে তারা পৃথিবীর বুকে বিলীন করে দিয়েছিল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 তিনি প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান অ কর্তৃত্বশীল সুর সতের ক্যাহ ইহু ও ই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 তার রাসুলের তোমরা আনুগত্য করবে এবং নিজেদের উন্মোচিত হয়ে যায় মহান নেতা সালাহিনের নাতিরাও ছিল তাদের মধ্যে তাদের চিন্তা জুড়ে সর্বতা থাকত মসনত আর ক্ষমতা এই বিজয়ের পর সেই সব নেতাদের প্রকৃত চেহারা মানুষের কাছে উন্মুক্ত হয়ে পড়ে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 raindropsmedia.org or Facebook page www.facebook.com slash raindropsmedia or YouTube channel www.youtube.com slash raindropsmedia org 2015